الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحه هو خير مما يجمعون प्रिय भाई बन जो गुष्ठान जो प्रवासी दे आज के ईद पालित होने ईद परिपूर्णता आज पा इनशाला फैमिले आलाप आलोचना ईदर खुशी भागा भागी আল্লাহব্বর ডট এর মাধ্যমেও আমরা দেশের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং আরবরা যেভাবে সেভাবে বছরেই সবাই আমরা যেন ভালো থাকি এবং আল্লাহ জাল্লাহানু যেন আমাদের সবার পক্ষ থেকে আমাদের ভালো আমলগুলো কুবুল করে নেন ईद पालन जाता आल्ला शाह रेखे प्रत्येक ईद थे पार्थक्य एट अन्ती जहिर जुगे ईद कर तेज शरियते पाये एम ईद कर ईद कर आल्ला निर्देशित पथे সুতরাং আমাদের এটা হেদায়তের উপর নির্বশীল এবং তাদের স্মরণ করতে হবে সেটা যে ঈদের খুশি অবশ্যই আমাদের উচিত ঈদের উচিত কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আল্লাহ অনুগ্রহণী এবং আল্লাহর দয়া খুশি হওয়া দরকার এটা তোমাদের জন্য অনেক উত্তম তোমাদের দুনিয়ার সকল সঞ্চয় থেকে সুতরাং ঈদের খুশিতে খুশি হওয়া আমাদের অবশ্যই দরকার আল্লাহর রহমত নিয়ে খুশি হওয়া অবশ্যই দরকার এটাই মুসলমানের চেতনা হওয়া উচিত যদিও আমাদের মুসলমানের মধ্যে অনেক আমরা এমন রয়েছি যে আমরা যে শরীয়তের দুইটা ঈদ আছে এই দুইটা ঈদে এত বেশি খুশি হই না যত বেশি খুশি অন্য দিনে যেমন জাতীয় দিবস নিয়ে এত বেশি খুশি হই যেটা ঈদের মৌসুমে আমরা খুশি না এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় আবার কিছু মানুষ এমন আছে যে আপনার রসুল আকর ইসলামের জন্মদিন উপলক্ষে আপনার যেভাবে খুশি হয় যেটাকে মিলাদুল নবী বলা হয় এই দুই ঈদে তারা তেমনি ভাবে খুশি হন না অথচ রসুল আকর সাল্লাহ ইসলাম আমাদের জন্য খুশি প্রকাশের জন্য এই দুই দিনকে চয়ন করেছেন হজরত থেকে বর্ণিত তিনি বলেন যে রসূল আসমস্লাম যখন ওদিনেতে আসলেন তা আমাদের মধ্যে দুটি ঈদের প্রচলন ছিল যে আমরা ওই দুই দিনেই আমরা ঈদ পালন করতাম এবং খেলতামাশা করতাম তখন রসুল আসমস্লাম আমাদেরকে বললেন ঈদ ঈদ আল আবহা যে আল্লাহ ইসলাম তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদ উল ফিতর আরেকটা হচ্ছে ঈদ আবহা সুতরাং আজকে আমরা ঈদ উল খুশি অবশ্যই পালন করব এটা মুসলমানের চরিত্র কিন্তু যারা কাফের তাদের চরিত্র দুনিয়ার কোন কিছু পেয়ে খুশি হয় দুনিয়ার ভোগ বিলাসে তারা খুশি হয় এটা হচ্ছে কাফের চরিত্র যেটা আল্লাহ শানুরাহ মধ্যে বলা দুনিয়া যে তারা দুনিয়ার জীবন নিয়ে খুশি আর আল্লাহ বলেন এটার পরিণতি সম্পর্কে ওমাল হাজ আহ कारण दुनिया जे जीवन जेमन एक जे मानस जन सफरत अवस्था दुनिया के अत बस ग्रहण करना से सामान्यतुष्ट ए रखम एक मुसलमान दुनिया जीवन खुबी संक्षिप्त जीवन ए सार्विक भाव खुशी होते दुनिया जीवन विशेषकर বেশি সাজিয়ে গুছিয়ে দেখানো হয় কাফেরদেরকে যেটা বলেন যারা কাফের রয়েছে তাদের জন্য এই দুনিয়াকে সুশোভিত করে সৌন্দর্য মণ্ডিত করে তাদের সামনে উপস্থাপন করা হয় সুতরাং দুনিয়ার জীবন নিয়ে কাফের একমাত্র ভাগ খুশি হয় মুসলমান আল্লাহর রহমত নিয়ে খুশি হয় সুতরাং আজকের দিনে আমরা আল্লাহর রহমত নিয়ে অবশ্যই খুশি হব এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে এই খুশির মাধ্যমে এমন নয় যে আমরা কোনো হারাম এই কাজে অনেক হারাম কাজে গান বাদ্য এসে নিয়ে লিপ্ত হয় এটা কখনো ঠিক না যে আমরা কিভাবে আপনার ভালো জিনিস ভালো জিনিসের পরিমাণে আপনার খারাপ জিনিস নিয়ে খুশি থাকব এটা কখনো হতে পারে না আর একজন মানুষ একজন মুসলমানের যারা আমরা মুসলমান তারা দীর্ঘ রমজান মাসে অনেক আছে যদিও অন্য মাসে আমরা গাফে থাকতাম কিন্তু রমজান মাসে কিছু না কিছু আমরা ইবাদত করেছি কিন্তু এত সময়ের মধ্যে একদিন মাত্র এই যে ঈদের দিন আসলো বলে আমরা সে আগের দিকে ফিরে যাব। শিক্ষা থেকে আমরা শিক্ষা নেব যেন বাকি জীবন আমরা ভালোভাবে নিজেকে চালিয়ে নিতে পারি সেটার আমরা খেয়াল অবশ্যই আমাদের করতে হবে হ্যাঁ কোরআন মজিদের মধ্যে আল্লাহুল কাজ যে তোমরা ওই মহিলার মতো হবে না যে যে মহিলা শক্ত করে খুব সুন্দর করে মজবুত করে কাপড় বনিয়েছে পরবর্তীতে আবার নিজের ইচ্ছায় আবার পাগলামি করে সে শবগুলো এরকম খুলে খুলে ফেলে দিয়েছে নিজের নিজের পরিশ্রমকে আপনার বিথা যেতে দেওয়া এবং নষ্ট করে দেওয়া সেটা সামিল সুতরাং আমরা আজকের ঈদের দিনে বা আজকের পরে আমরা খারাপ করে কখনো আমরা নিজের আমলগুলোকে যেটা আমরা করেছি সেগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা অবশ্যই করব না এবং একটা কথা আমাদের খেয়াল রাখা দরকার যদি আমাদের মধ্যে আল্লাহ ভীতি না থাকে তাহলে মৌসুমে মৌসুমে কিছু একটা ভালো কাজ করলেই আল্লাহ তা সহজেই গ্রহণ করবে এটা কখনো হতে পারে না আল্লাহন বলেন ইনামাইবালিন্তাক যে আল্লাহ একমাত্র যারা মুক্তি রয়েছে তাদের থেকে আল্লাহ করেন সুতরাং আল্লাহ আমাদের অবশ্যই কবুল করবেন এই চেতনা আমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত এই সুবাদে আমাদেরকে দু একটা কথা আরো স্মরণ নেওয়া দরকার সেটা হচ্ছে যে রমজানের আমাদের যে शिक्षा रमजान विशेषकर रोजा राष्ट्रीय आल्ला जरिशाह मेधेस्था रेखे रोजार पर रोजा रही है नकल रोजार्वस्था रही है जमार पर रोजारा सागवाल छा रोजा प्रत्येक চেষ্টা করব রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رمضان ثم اتبعه سته من شوال যে ব্যক্তি রমজান রোজা রেখেছে এবং এর পরবর্তীতে সহজা রেখেছে সেই জন্য রোজা রেখেছে কেউ যদি কোন আমল করে সেটি তাকে দশই রূপান্তরিত করা হয় সুতরাং এক রমজান মাস যখন আমরা রোজা রেখেছি তখন একে দশ হয়ে গেছে মানে দশ মাসের রোজা হয়ে গেছে এরকমভাবে আর যদি ছয়টা রোজা রাখে ছয়টাতে একটা যদি নাকি দশে রূপান্তরিত করা হয় তাই মাসের সম পরিমাণ হয় ছয় দশে সাইজ করে দুই মাস হয়ে যায় তাইলে পুরো বছর রোজা রাখার সমতুল্য হয়ে গেল এর পাশাপাশি আমরা অন্য সময় আরো রোজা রাখার যেটা সরিয়েতা আছে সেগুলো করতে পারি যেমন বিশেষ করে সোমবারে বৃহস্পতিবার রোজা রোসি এখন সিস্টেম রাখতেন প্রত্যেক মাসে তিনটি রোজা করে রাখতেন সুতরাং আমরা ওই যে ভালো কাজের ধারাবাহিকতা রাখার চেষ্টা করব আর স্বল্পশালীনদের মধ্যে আপনার একটা কথার প্রচলন রয়েছে সেটা হচ্ছে আপনার তারা কি করতেন अल्लाजर शानु कबुल कर प्रमाणन रहे चीन चिन्ह रही व्यक्ति पाए मना करते हैं भलो क्या आगे क्या आल्लाजर शानु कबुल कर पुरस्कार हिसाब से आल्लाजर शानु द्वित भलो क्या कर सूझ कर दिए अवश्य भलो क्या कर चेष्टा कर আরেকটা খারাপ কাজ করে নিজের ভালো অঙ্গগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা অবশ্যই করবো না এই চেতনা আমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত আর বিশেষ করে আমাদের দেশে একটা ব্যাপার রয়েছে অনেকে সেটা আমরা খেয়াল করব যে ফিতরে দেওয়ার ব্যাপারটা যে আমরা অনেকে ফিতরে দেওয়ার আসল নিয়ম ছিল নামাজের আগে যেটা হজরত আব্দুল্লাহ আব্বাস রিয়াত মহাদিসের মধ্যে এসেছে ফৈজ কাদর মকবরা যে ব্যক্তি সৎকায় ফিত নামাজের আগে দিয়েছে তার সৎকায় ফিত আদায় হয়েছে হিসেবে যে ব্যক্তির নামাজ করে দিয়েছে তারটা সাধারণ সত্য হবে যাই হোক আমরা অনেকে বুঝতে পারিনি বা আমাদের দেশের পশলন হিসেবে অনেকে এখনো ফিতরে নাও থাকতে পারে যা অনেকে এখনো দেন নাই হ্যাঁ তো সেটা যদি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে হ্যাঁ আদায় করে দেবেন আল্লাহ হয়তো বা কবুল করতেও পারে আমাদের না জানার কারণে কিন্তু সবসময়ে খেয়াল রাখবো সামনে জেনে আমার না হয় ধর্মীয় যে কোনো কাজে আমরা অগ্রসর হব এই ব্যাপারে বিজ্ঞ আলম্প অবশ্যই জেনে নেব যে শরীয়ত এই সময় কি করতে বলে এবং কোরআন হাদিস কি করতে বলে এটা আমরা জানার চেষ্টা করব কখন নিজের দেশের প্রচলন হিসাবে এবং মানুষকে দেখি কোনো কাজ করার আমরা অবশ্যই চেষ্টা করব না এই কারণে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা এই কাজ যদি ভুল করে থাকি কারণ যদি কেউ কারোর বাকি থাকে তখন সেই ব্যক্তি এখনও দিয়ে দেন আল্লাহর কাছে ক্ষমা চান আর সামনের জন্য প্রতিজ্ঞা করেন যেন সামনের সময় এরকম না হয় অনেকে আবার দেখা যাচ্ছে যে সৎকার টাকা দিয়ে দিচ্ছেন খাদ্য দিয়ে দিচ্ছেন না যদি এটার মধ্যে আলাদ মধ্যে ধ্বন্দ্ব রয়েছে কিন্তু সঠিক যেটা হাদিসের বা সুন্নত মাফিক যেটা করণীয় সেটা হচ্ছে চাউল দিয়ে দেওয়া সেটা আলোচনা এভাবে করেছেন এবং সেইভাবে আমাদের খেয়াল রাখা দরকার কারণ রসম রাহু সাল্লা আল আপনার খাদ্য থেকেই দিতে পারে যেটা হজরত আবদুল্লাহ এমনি ওমর হাদিসের মধ্যে এসেছে তামার ও শাহ যে খেজুক থেকে এক সা সম আমরা রসুল্লাহ ইসলামের যুগে যে খাদ্য থেকে এক সাহ সম পরিমাণ দিতাম এটা হচ্ছে নিয়ম সুতরাং আমরা এই নিয়মগুলো সবসময় খেয়াল রাখার চেষ্টা করব যে সামনে যদি কারোর বাকি এবং দেন নাই সে টাকা না দিয়ে অবশ্যই এখনও খাদ্য দিবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে সময়টা পার করার কারণে যে ক্ষমা চেয়ে নেবেন আর যদি কেউ এমন করে থাকেন দোষের না যে কোন ব্যক্তিকে আপনি পান না যা আপনার নিকট আত্মীয় মধ্যে খাওয়ার উপযুক্ত কিন্তু সে সময় নাই তাকে আগে খবর দিয়ে রেখেছিলেন যে তুমি তোমার এগুলো নিয়ে যাও বা আপনিও যে তাকে দিতে পারেন নাই এবং তার দায়িত্ব নিয়ে তাকে খবরটা পৌঁছিয়ে দেওয়ার পর সে বলছে যে আমি আমার জিনিসটা বুঝে পাইছি কিন্তু আপনার কাছে এখন দেখে দেন হ্যাঁ আমি পরে নিয়ে নেব তাই তার জন্য এটা দোষের কোন ব্যাপার নয় সুতরাং আমরা अवश्य जा रहा गाफिलती गति ना कर विशेषकर आरोपी रमजान शिक्षा का धरे रखार चेषा कर আল্লাহ ভীড়িত সব সময় থাকে রমজান মাসে আমাদের অনেকে যারা আমরা বিশেষ করে নামাজের প্রতি গুরুত্ব দিতাম না কমপক্ষে রমজান মাসে আমরা অনেকে নামাজের গুরুত্ব দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এখন দেখা যাবে যে আমাদের অনেক ভাই যারা নামাজের গুরুত্ব দিয়েছেন তার আবার আগের থেকে ফিরে যায় অর্থাৎ সেই নামাজের গুরুত্ব আর দিচ্ছে না এরকম যেন না হয় কারণ আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার যে আমাদের কাজে কর্মের মাধ্যমে যেন এমন না হয় যে আমরা বুঝতে চাচ্ছি যে রমজান মাসে যে আল্লাহ ছিলেন এটা অন্য এগারো মাসে তিনি থাকেন না আমাদের কাছে যদি এটাই বোঝা যায় আমরা রমজান চলে যাওয়ার পর আমাদের তার গুরুত্ব দেই না এটা কখনো ঠিক নয় এমন যেন না হয় বরং যিনি রমজানের প্রভু তিনি অন্য মাসেরও প্রভু সুতরাং তিনি যখন সর্বদা সর্বাবস্থায় রয়েছেন তখন রমজান মাসে যদি আমি তার কাছে ধর্ণা দিই পুরো জীবনে আমাকে তার কাছে একমাত্র ধর্ণা দিতে হবে তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের প্রতিপালক তার কাছে আমাকে আমাকে আপনাকে সবাইকে ধর্ণা দিতে হবে এই কারণে আমরা রমজান মাসে যেরকম আমাদের প্রতি একটু আগ্রহী হয়েছে। বাকি আমরা নামাজের প্রতি এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকদিনের মুখ দিয়ে আওয়াজ আসে হাই আলাদ আল্লাহর পক্ষ থেকে যে তোমরা নামাজের দিকে আসো হাই আলাদ তোমরা কল্যাণের দিকে সফলতার দিকে আসো কিন্তু এই ডাকে আমরা কোন গুরুত্ব দিচ্ছি না কোন গুরুত্ব দিচ্ছি না যে সফলতার দিকে মানুষকে ডাকা আছে মসজিদের দিকে মানুষকে ডাকা আছে বিশেষ করে আমরা যারা পুরুষ রয়েছি তাদের এই ডাক্তার অবশ্যই সারা দিতে হবে যদি আমার মুসলমান হিসেবে দাবি করতে চাই এবং এটা জন্য যুক্তিযুক্ত হয় সেই জন্য নামাজের প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ এটাই মুসলমানের ঠিক রাখার একটা বিশেষ ব্যবস্থা হজরত মোহামদ ফারুক রদিউল্লাহ বলেছেন লাহাত দাফুল ইসলাম ইলিমান তার যে ওই ব্যক্তির মুসলমান হিসেবে দাবি করা। কখনো সময়ীন হবে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সুতরাং আমাদের মুসলমানের তো যদি আমরা ঠিক রাখতে চাই মুসলমান হিসেবে যদি দাবি যুক্তিযুক্ত যদি হতে হয় তাইলে সেটার জন্য আমাদেরকে সর্বাবস্থায় কমপক্ষে নামাজের প্রতি আমাদের গুরুত্ব অবশ্যই দিতে হবে এই কারণে সবাইকে আমি এই ঈদ শুভেচ্ছার বৈঠক থেকে আবেদন জানাচ্ছি যে আমরা যেন আর যেরকমভাবে রমজান মাসের মধ্যে আমরা যেরকম নামাজের গুরুত্ব দিয়েছি অন্যান্য এবাদতের প্রতি পুরাণ তেল বা অন্যান্য আবাদতের প্রতি পুরো বছরে আমরা এই আবাদতের প্রতি গুরুত্ব দেব, এবং সেই কাজ আমরা ধারাবাহিকভাবে করতে থাকব, আল্লাহ আমাদের সবার উপর সন্তুষ্ট থাকুন সবার উপর খুশি থাকুন এবং আমাদের সমস্ত আমলগুলো যেটা আমরা করেছি সেটা আমাদের কবুল করে নেন যেটা সালফ সাহিনের দোয়া ছিল যে তারা রমজান আসার ছয় মাস আগ থেকে রমজান আসার জন্য আল্লাহর কাছে আবেদন করতেন যে আল্লাহ আমাদেরকে যেন এমন সুযোগ দেন যে সামনে রমজানটা আমরা যেন পেতে পারি এবং রমজান চলে যাওয়ার পর ছয় মাস পর্যন্ত তারা আপনার এরকম দোয়া করতে থাকতেন যে হে আল্লাহ রমজান চলে গেছে রমজান মাসে আমরা এবাদত করেছি হে আল্লাহ এই রমজানের এবাদতগুলো যেন আপনি কবুল করেন। কেউ যে আবাদত করলেই আল্লাহ কবুল করে নেবেন সেটা কোনদন করতে হবে যে আল্লাহ যেন আমাদের যেগুলোর মধ্যে ত্রুটিপূর্ণ আমাদের আবাদত সেগুলো যেন আল্লাহরান নিজ দয়া আমাদের পক্ষ থেকে গ্রহণ করেন এই আবেদন ফিরে আমরা এখানে শেষ করছি